বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী তাসলিম হায়দার সঙ্গীতের পাশাপাশি তিনি সুমধুর বয়ানের স্থান করে নিয়েছেন শ্রোতা ও তার যুগ উপযোগী উপস্থাপনায় হৃদয় জাগে শিহরণ বিদ্রোহী বিপ্লবী গান কবিতা লিখনীতে তার রয়েছে অফরন্ত প্রতিভা তাই তার কিছু গান নিয়ে এবারের অ্যালবাম দুর্নীতি চলছে